আমর ইবনু মাইমুন আউদি রহমতুল্লা হতে বর্ণিত শিক্ষক যেমন ছাত্রদের লেখা শিক্ষা দেন সাদ রাজি আল্লাহ তাল্হ্নহ তেমনি তার সন্তানদের এই বাক্যগুলি শিক্ষা দিতেন এবং বলতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাতের পর এগুলো থেকে পানাহ চাইতেন হে আল্লাহ আমি ভিরুতা অতি দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি থেকে আপনার নিকট পানাহ চাই রাবি বলেন আমি মুসাব রদিয়াল্লাহ তো আল্লাহ এর নিকট হাদিসটি বর্ণনা করলে তিনি এটির সত্যতা স্বীকার করেন